আগের লেকচার গুলোতে আমরা বিসমিল্লাহ রহমান নিয়ে আলোচনা করেছি আমরা আজ আলোচনা শুরু করব বিসমিল্লাহ রহমান ই রাহিমের পর এই বইয়ের প্রথম বাক্যটি নিয়ে প্রথম বাক্যটি হল এ অলাম রাহিমাকল এ রাহিমাকল আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুন এলাম শব্দটি কুরআনে বিভিন্নভাবে সাতশো উনআশি বার ব্যবহৃত হয়েছে এলাম অর্থ জ্ঞান অর্জন আমরা এখন ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল সুরা আলারাতে বর্ণিত বিশ্লেষণ করলে আদম আলাই সৃষ্টির বর্ণনার মধ্যে একটি বিষয় লক্ষ্য করবেন সুরা আল বকার থেকে ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন খিফ কলুফি হই উফিফি হি কুদ্দিম অদ্দি সুল কল ই আলমু মলমু দমল আকু সুম মও বহুম মলম ইখতি ফকল বিউনি ফ ফকল অসম ইহ উল ই তুম সুুশুবহ নকল ইমন ইম্ল তন ইন্ি মুহকি পলয় বি হু বিস ইহি ফলব ইহম কোল أَعْلَمُ আকুকু কোল অলম আকুখু مَا বৈবাচি অলমু মতবু তুমূ আর স্মরণ কর যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না এবং তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি নির্দেশ দিলেন হে আদম এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নভমন্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন কর আমি তাও অবগত আদম আলাহ ইসলামের এই সৃষ্টির ব্যাপারে এই চারটি আয়াতে আলোচনা করা হয়েছে এই চারটি আয়াতে জ্ঞান তথা ঐম শব্দটি ভিন্ন ভিন্ন রূপে মোট আট বার ব্যবহৃত হয়েছে কখনো কখনো তার আখন তারা আল্লামা এভাবে এভাবে আদম আলা সৃষ্টি নিয়ে আলোচনার সময় আট বার বিভিন্ন রূপে অলিম শব্দটি এসেছে আর এভাবে সমগ্র কুরআন জুড়ে এটা মোট সাতশো বার এসেছে কেবল অল্মই নয় বরং উক্ত আয়াতগুলোতে আরো সূক্ষ্ম অর্থ প্রকাশ পেয়েছে আমরা জানতে পারছি যে আদমকে এমন কিছু গুণাবলী ও বিশেষত্ব প্রদান করা হয়েছিল যার কারণে অর্থাৎ মহান আল্লাহর নির্দেশে তার জন্য করেছিল। যদিও আদমের চেয়ে মালাইকার আল্লাহর বেশি প্রশংসা করে আদমের চেয়ে মালাইকারাই অধিক পরিমাণে আল্লাহর ঘোষণা করে আর আদমের চেয়ে তারা আল্লাহর প্রতি অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিন্তু এলিম এবং এলমের প্রায়োগিক দিক থেকে আদমকে মালাইকাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরিস্তাদের বললেন আমি অবশ্যই পৃথিবীতে আমার একজন খলিফা নিযুক্ত করতে যাচ্ছি আইল হল মৌলিক বিষয় যে উম্মাহ যে জাতি অন্য সব উম্মাকে নেতৃত্ব দিতে চায় তাদের অবশ্যই জ্ঞানী হতে হবে তাদের মাঝে থাকতে হবে অভাবের কারণেই কোনো জাতির মাঝে শির্ক প্রবেশ করে কোনো ব্যক্তির ভিতর শির্ক ঢুকে গেলে সে যেমন ধ্বংস হয়ে যায় তেমনি শির্ক একটি জাতিকেও ক্ষয় করে ফেলে ধ্বংস করে ফেলে যা কিছুর মধ্যেই শির্ক প্রবেশ করবে শির্ক সেটাকেই ধ্বংস করে ফেলবে তাই সব কিছুর জন্যই অল্ম প্রয়োজন জ্ঞান প্রয়োজন এর মধ্যে তহিদের জ্ঞান হলো জ্ঞানের মূল ও ভিত্তি তবে শুধুমাত্র তহিদ নয় সকল ক্ষেত্রেই জ্ঞান থাকা প্রয়োজন যেমন আদব ব্যবহার আচার আচরণের ক্ষেত্রেও জ্ঞানের দরকার আছে কারো কাছে এই জ্ঞান না থাকলে তার আচরণে তার ব্যক্তিত্বের উপর সেটি দাগ ফেলে নীতি নৈতিকতা এবং মাপকাঠি নির্ধারণের জন্য জ্ঞান প্রয়োজন আজকে মানুষ যাদেরকে হীরো বলে আদর্শ মনে করে বাস্তবে তারা হল কাপুরুষ বর্তমানে জ্ঞান না থাকার কারণে ফ্রি মিক্সিং নারী পুরুষের অবাধ মেলামেশাকে বলা হচ্ছে মুক্তি স্বাধীনতা জ্ঞান না থাকার কারণে ইসলাম আল্লা সুবাহ এবং রাসুল উল্লা সাল্লাহ আলহ্লামের উপর অন্যায়ভাবে আক্রমণ ও অবমাননাকে বলা হচ্ছে চিন্তার স্বাধীনতা মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা এলম এতটাই দরকারি যে আপনি যত দেখবেন এলম কমে যাচ্ছে বুঝবেন যে আমরা ততই কেয়ামতের কাছাকাছি যাচ্ছি কারণ এটি অর্থাৎ এলম কমে যাওয়া কেয়ামতের একটি লক্ষণ কাজেই আপনি যখন দেখবেন মূর্খতা ছড়িয়ে পড়ছে তার মানে হল কেয়ামত কাছে চলে এসেছে যারাই পরিবর্তন আনতে চান আল্লাহর দিনকে পুনঃপ্রতিষ্ঠা করতে চান তাদের অবশ্যই জ্ঞানের প্রয়োজন আমরা আল্লা সুতার কাছে দোয়া করি যেন তিনি আপনাদের মধ্য থেকে দিনের মুজাদ্দিদ তৈরি করে দেন এমন এক মুজাদ্দিদ যিনি উম্মার মাঝে নতুন প্রাণের সঞ্চারণ ঘটাবেন উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনবেন আর এই পুনর্জাগরণের মূল চাবিকাটি হল জ্ঞান নবী রাসুলগণ যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ তাদের দিকে লক্ষ্য করলেও আমরা এই ব্যাপারটি দেখতে পাবো আমরা ইতিমধ্যেই আদম আলাইসলামের কথা উল্লেখ করেছি সুরা ৩৩ এই চার আয়াতে আদম এসেছে। এবার দেখুন আর স্মরণ করো লুতকে আমরা নবুয় এবং সঠিক ন্যায় বিচারের প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞান দান করেছিলাম সুরা আল আিয়া আয়াত চুয়াত্তর এখানে আল্লাহ লুত আলাইসালাম সম্পর্কে বলেছেন যে আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম দেখুন ব্যাপারে কি বলা হয়েছে এবং যখন মুসা শারীরিক ও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হলো তখন আমি তাকে হিকমা এবং ধর্মীয় জ্ঞান দান করলাম সুরা আল কাস আয়াত চোদ্দ ইউসুফ আলাইসালামের ব্যাপারে আল্লাহ বলে আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেনু আর নিঃসন্দেহে সে ছিল জ্ঞানী কারণ আমরা তাকে শিক্ষাদান করেছিলাম সুরা ইউসুফ আয়াত আটষট্টি এবং আমরা সুলাইমানকে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের উভয়কে হিকমা ও জ্ঞান দান করেছিলাম সুরা আল আয়াত উনআশি আমি তোমাকে কিতাব হিকমা ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম সুদা আলমা ইদা আয়াত একশো সব শেষে রাসুল ও মুহাম্মদ অবতীর্ণ করেছেন এবং তুমি যা না তা তোমাকে শিক্ষা দিয়েছেন সুরা আয়াত ১১৩। তেরো সুতরাং আমরা বুঝতে পারলাম জ্ঞান ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ক্ষমতা ও সার্বভৌমত্ব অর্জন করা যায় না पर तुम प्रतिपालक नामे जिन्हें मानुष के रक्तपिड होते পর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন সুরা আল আলাক আয়াত এক থেকে চার এক আল্লামা কলম এই সব শব্দগুলো জ্ঞানের সাথে সম্পর্কিত কুরআনের বিভিন্ন জায়গাতে এলম শব্দটি বিভিন্ন রূপে মোট সাতশো বার ব্যবহৃত হয়েছে এটা আমরা জেনেছি আল্লাহ শব্দের পরে কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে এলম কোন গুণাবলীর কারণে আল্লাহ তাকে মনোনীত করেছিলেন সেটি লক্ষ্য করুন আল্লাহ সুবহান দুইশ সাতচল্লিশ নাম্বার আয়তে বলেন মুখু আলাইনুহ কুবিল মুহু অলমুক্ত সাথ কল ইন্হ আলু মজ হু বসত ফিলি জিসহ মুহুনা আর তাদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ অবশ্যই তালুদকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন তারা বলল সে কী রূপে আমাদের উপর রাজা হতে পারে অথচ রাজা হওয়ার জন্য আমরা তার চেয়ে বেশি হকদার তাছাড়া তাকে আর্থিক সচ্ছলতাও দেওয়া হয়নি নবী বললেন আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন আল্লাহ যাকে ইচ্ছা সেও রাজত্ব দান করেন আর আল্লাহ বিশাল অনুগ্রহশীল প্রজ্ঞাময় অর্থাৎ আল্লা তুলকে বললেন ওদেরকে বল তালুতই তোমাদের রাজা তালুত ছিল বন ইসরায়েলের এমন এক গোত্রের যাদের মধ্য থেকে এর আগে বন ইসরায়েলের কোন রাজা নির্বাচন করা হতো না অন্যান্য গোত্রগুলো থেকে বন ইসরায়েলের রাজা নির্বাচন করা হত। কিন্তু আল্লাহ এবার ভিন্ন কিছু চাইলেন বন ইসরাইল তালুদকে মেনে নিতে পারল না তারা আপত্তি করল তারা বলল তালুত রাজা হওয়ার যোগ্য না কারণ প্রথমত তার বাপদাদারা রাজা ছিল না তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা ছিল না সে রাজাদের বংশধন না আর আমরা হয়তো এই পয়েন্টে কিছুটা ছাড় দিতাম কিন্তু দ্বিতীয় পয়েন্ট আরো গুরুতর আর তা হল তালুতের কোনো সম্পদ নেই তাই তারা তাদের রাসুলের কাছে গেল এবং তার সাথে তর্ক জুড়ে দিল তারা এমন লোককে কিছুতেই তাদের রাজা হিসেবে মেনে নিবে না তারা বলল আমরা তালুদকে মানি না সে দরিদ্র ও নিচু গোত্রের লোক যখন এ তর্ক চলছে আল্লাহ সুহান তার রাসুলের প্রতি মনোনীত করেছেন এখানে কলহ সকল তর্ক বাগ বিতণ্ডা ও বিবাদের শেষ কিন্তু আল্লাহ তাকে কেন বাছাই করলেন চলুন দেখা যাক কুরআনে তার কি গুণাবলী ও বৈশিষ্টের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাকে স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্যদান করেছেন শক্তি এবং জ্ঞান এই দুটো হল একটি সফল ও শক্তিশালী জাতির বৈশিষ্ট্য এমনকি জিন্দের মধ্যেও জ্ঞানের স্তরের ভিত্তিতে সম্মান ও মর্যাদা নির্ধারিত হয় লক্ষ্য করুন সুলাইমান আল ইসাল্লাম যখন বিলকিসের সিংহাসন চাইলেন তখন কি হলো, কলাই ফ্রীত মি নজি অনতি কবি কবলতকমিম কমি আলৈল কৈনী এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান এবং বিশ্বস্ত সুরাআ নামল আয়াত উনচল্লিশ ইফরিদ বলেছিল যে আপনি এই স্থান থেকে উঠবার পূর্বেই আমি তা এনে দেব অপর জিন যার কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি তা চোখের পলক ফেলার আগেই এনে দেব এবং শেষে তাকেই বাছাই করা হলো। চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব সুরা মাল আয়াত ৪০ এবং যখন বিলকিসের কাজ সমাপ্ত হয়ে গেল তখন সুলাইমান আল ইসলাম বলেছিলেন কবসলিমিন আমরা ইতিপূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি সুরা আন্নামল আয়াত বেয়াল্লিশ এখন অলম শব্দটির দিকে তাকানো যাক অলমের সংজ্ঞা কি জ্ঞান বা অল অর্থ হল কোনো কিছুর প্রকৃত বাস্তবতাকে নিশ্চিতভাবে অনুধাবন করা উসুল সালাসা লেখক যখন বলছেন তখন তিনি শিক্ষণীয় ও অতিব গুরুত্বপূর্ণ জ্ঞানের প্রতি ইঙ্গিত করছেন আপনাকে প্রস্তুত করছেন তিনি কোন জরুরি বিষয় জানানোর জন্য শব্দটি হয়। আর এখানে লেখক সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে জরুরি বিষয়ের জ্ঞান নিয়ে কথা বলছেন তাওহিদ নিয়ে কথা বলছেন লেখক এখানে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ মূল বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন যেহেতু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এখানে এইলাম শব্দের দ্বারা বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এএলাম শব্দটি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাকি মানুষ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রেও এলাম শব্দটি ব্যবহার করা যাবে আসলে এটি একটি ভাষাতাত্ত্বিক বিষয় ভাষাতত্ত্ব ও ব্যাকরণের মতো বিষয়ে আগ্রহী ব্যক্তিরাই কেবল এ আলোচনা উপভোগ করবেন তারপরেও আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই কারণ এই ব্যাপারে প্রাসঙ্গিক কিছু হাদিস আছে বেশ কিছু হাদিস আছে এগুলোর দ্বারা আপনারা বিষয়টি সহজে অনুধাবন করতে পারবেন ইনশাআল ভাষাবিদগণ বলেন এআলাম শব্দটি এমন কিছুর ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা অনুধাবন করার ক্ষমতা রাখে আপনি নিশ্চয়ই একটি দেয়ালকে এআলাম বলবেন না তবে কিছু আলিম যারা বিষয়টি নিয়ে আরো গভীরভাবে চিন্তা করেছেন তারা বলেন হ্যাঁ কখনও এলাম হয়তো দেয়াল পাথর কিংবা গাছও অনুধাবন করতে পারে আপনি তাদেরকেও জ্ঞান অর্জনের আহ্বান জানাতে পারেন এবং শিক্ষা দান করতে পারেন অর্থাৎ অনুধাবন করতে সক্ষম এমন লক্ষণ বিশিষ্ট যে কোনো বস্তুকে এলাম বলা যায় এবং শিক্ষা দেওয়া যায় এ প্রসঙ্গে মূসা আলহিসালাতামের কাছ থেকে একটি পাথরের দৌড়ে পালানোর হাদিসটি উল্লেখযোগ্য অনেকে মনে করেন এটি একটি দাইফ অথবা দুর্বল হাদিস কিন্তু প্রকৃতপক্ষে হাদিসটি সহি বর্ণিত হয়েছে মুসা আল ইসলাম ছিলেন অত্যন্ত বিনয়ী লজ্জাশীল ও শালীন তিনি সব সবসময় নিজের শরীর ঢেকে রাখতেন তাকে কেউ কখনো অনাবৃত অবস্থায় দেখেননি কিন্তু বন ইসরাইলের অন্য সবাই একসাথে গোসল করত এই কারণে বন ইসরায়েলের কিছু লোক বলা শুরু করল যে নিশ্চয়ই মুসার কোনো শারীরিক ত্রুটি বা অসুখ আছে আর তাই সে নিজেকে ঢেকে রাখে হয়তো কুষ্ঠ আছে অথবা হার্নয়া আরবিতে যাকে বলে উদ্রা সেটি আছে অথবা অন্য কোন শারীরিক ত্রুটি আছে আর তাই মূসা নিজেকে ঢেকে রাখে আল্লাহ আলা মূসা আলাইস্লামের বিরুদ্ধে উত্থাপিত এ অপবাদ খণ্ডন করতে চাইলেন একদিন মূসা আলাই ইসলাম যখন একা ছিলেন তিনি তার কাপড় খুলে একটি পাথরের উপর রাখলেন এবং নির্জনে গোসল করতে গেলেন গোসল শেষে তিনি যখন তার কাপড় নিতে ফেরত আসলেন যে পাথরের উপর তার কাপড়টি রাখা ছিল সেটি ছুটতে শুরু করলো। পাথরটি ছুটতে লাগলো আর মুসা আলাই তার লাঠি নিয়ে পাথরের পেছনে পেছনে ছুটতে লাগলেন এবং তিনি বলতে থাকলেন সাওবি হাজার সাউবি হাজার অর্থাৎ হে পাথর আমার জামা হে পাথর আমার জামা অর্থাৎ তিনি বলছিলেন আমার পোশাক ফিরিয়ে দাও আমার পোশাক ফিরিয়ে দাও তিনি পাথরের পেছনে ছুটতে থাকলেন এবং পাথরকে তাড়া করতে গিয়ে একসময় বনে ইসরায়েলের একদল লোকদের সামনে চলে আসলেন তারা মুসা আলাইকে অনাবৃত অবস্থায় দেখতে পেল এবং তারা দেখল যে তার আসলে কোনো সমস্যা নেই কোনো ব্যাধি নেই তারা যে ভুল ছিল তারা সেটি বুঝতে পারল এবং মুসা আলাইহাল্লামের ব্যাপারে তারা যা বলছিল তা মিথ্যা অপবাদ হিসেবে প্রমাণিত হয়ে গেল সুতরাং মিথ্যা অপবাদ থেকে মুসা আলাইসাল্লাম অব্যাহতি পেলেন পাথরটি থামলো তার কাপড়টি নিলেন এবং তারপর তিনি দিয়ে পাথরটিকে মারতে শুরু করলেন এই বিষয়টি আমাদের আলোচনার সাথে তিনি পাথরটিকে মারছিলেন তিনি পাথরের সাথে কথা বলছিলেন কেন তিনি এটা করছিলেন কেননা পাথরটির মাঝে জ্ঞান ও বোধ শক্তির চিহ্ন দেখা গিয়েছিল তাই তিনি সেই অনুযায়ী পাথরের সাথে আচরণ করছিলেন পবিত্র কুরআনে আল্লাহ সুবাহ এভাবে এই ঘটনাটির বর্ণনা দেন হে মুমিন গন মূসা কে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়েও না রটনা করেছিল আল্লাহ তা থেকে তাকে যা প্রমাণিত করেছেন আর আল্লাহর নিকট সে মর্যাদাবান সুরা আল আহাব আয়াত উনসত্তর ঘটনাটির মূল পয়েন্ট হচ্ছে মুসে আলাইসাল্লাম পাথরটিকে মেরেছিলেন তিনি মারার মাধ্যমে পাথরকে শিক্ষা দিয়েছিলেন শেখানোর জন্য মারার ব্যাপারটা হয়তো আমাদের কাছে একটু পুরনো ধাঁচের মনে হয় কিন্তু শিক্ষা দেয়া ও শাসন করার সাথে মারা ব্যাপারটি জড়িত শুধু তাই না তিনি পাথরের সাথে কথাও বলেছিলেন তিনি বলছিলেন সাওবি হাজার সাওবি হাজার হে পাথর আমার পোশাক দাও হে পাথর আমার পোশাক দাও অর্থাৎ যখন পাথরটির মাঝে পাথরের স্বাভাবিক প্রকৃতি বিরোধী আচরণ প্রকাশ পেল যখন প্রকাশ পেল যে পাথরটি সংবেদনশীল তখন তিনি সেটাকে তার মতো করে শিক্ষা প্রদান করলেন হয়তো পুরনো ধাঁচের রীতিতে পিটিয়ে দিলেন কিন্তু তিনি পাথরটিকে শিক্ষা দিলেন এ কারণেই ভাষাবিদ্যায় পারদর্শী আলিমগণের মতে অলাম বা জ্ঞান মানব জাতিসহ অন্যান্যদের উপরেও প্রয়োগ করা যেতে পারে আর তাদের বক্তব্যের দলিল হিসেবে তারা উপরের হাদিসটি ব্যবহার করেছেন এছাড়াও এই বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আরেকটি হাদিসের কথা উল্লেখ করা যেতে পারে সুনান আল হাকিম আদি ও আল বাই হাদিসটি আছে ইবনু কাসির এবং আল আলবান ইরাহ মাহমুল্লা হাদিসটিকে সহাই বলেছেন এই হাদিসে এক বেদুইনের ঘটনা উঠে এসেছে একবার এক বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে শাহাদ গ্রহণের জন্য আসলেন জানান্তাহ আলিহাস্লাম বললেন তুমি কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল কিন্তু বেদুইন এত সহজে সাক্ষ্য দিতে রাজি হল না সে বলল আপনি আমাকে সাক্ষ্য দিতে বলছেন কিন্তু আপনার কথার সাক্ষ্য কে দেবে আপনি বরং এজন্য কাউকে নিয়ে আসুন মূলত এই বেদুইন লোকটি কোনো মুজিজাদ দেখতে চাচ্ছিলেন এমন কোনো অলৌকিক কিছু যার ফলে সে রাসুল্লাহ সাল্লু আলীহসাল্লামের কথাকে সত্য বলে মেনে নিতে পারে সুতরাং রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম দূরের এক গাছকে লক্ষ্য করে ডাক দিলেন গাছটি তার শেকর সহ হেঁচড়ে দূর থেকে এগিয়ে আসলো এবং রসুল উল্লাহ সাল্লাহ আলাই কাছে এসে সালাম দিল এবং বলল ও আদুহু রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতিত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর বান্দা ও রসুল কাজেই দেখা গেল যে রাসুল্লাহ গাছের সাথে কথা বলেছেন যাই হোক সেই বেদুইনের কি হল সেই বেদুইন ইসলাম কবুল করে নিলেন এবং রাসুল উসাল্লামকে বললেন আমার গোত্রের লোকেরা যদি ইসলাম গ্রহণ করে তবে আমি তাদের সাথে শেখানেই থেকে যাব এবং তাদের শিক্ষা দেব অন্যথায় আমি আপনার কাছে ফিরে আসব সুতরাং আমরা বুঝলাম যে সাধারণত গাছকে কিছু শেখানো যায় না কিন্তু যখন তার মধ্যে জ্ঞান বা বোধশক্তির লক্ষণ প্রকাশিত হল তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলী তাকে সাহাদা শিক্ষা দিলেন এবং গাছটি তিনবার তা পাঠ করল মাঝে মাঝে মানুষকে কিছু শেখানোর চেয়ে পাথরকে শেখানো সহজ হয় কিছু মানুষের অন্তর তালাবদ্ধ থাকে এর উপমা হল উপুড় করে রাখা গ্লাসের মতো উপুড় করে রাখা গ্লাসের উপর আপনি যতই পানি ঢালুন না কেন তা এর ভেতরে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এবং মুসে আলাই ঘটনায় আমরা দেখেছি যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মানুষের তুলনায় গাছ এবং পাথর অধিক মাত্রায় সংবেদনশীল মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুসাল্লাম বলেন যে মক্কাতে থাকাকালীন সময়ে তার উপর প্রথম ওয়াহী নাজিলের আগে থেকেই তিনি মক্কার একটি পাথরকে চিনতেন যেটি প্রতিদিন তাকে সালাম দিত পাথরটি তাকে বলত আসসালাম হে আল্লা পরবর্তীতে রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম সাহাবিদেরকেও সেই পাথরের স্থানটি দেখাতেন আমরা এটাও জানি রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম যখন প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যেতেন তখন গাছরা তাকে আড়াল করে দিত যাতে তাকে কেউ দেখতে না পায় তাই ভাষাবিদ আলীমদের মতে মানুষ ব্যতীত অন্য কিছু যদি বোঝার কিংবা অনুধাবন করার লক্ষণ প্রকাশ করে তবে সেক্ষেত্রে তাদের প্রতি এ অয়লাম বলা যেতে পারে কিংবা তাকে শেখানো যেতে পারে তবে সাধারণভাবে এ অয়লাম এবং জ্ঞান এই শব্দগুলো কোনো পাথর কিংবা জড়বস্তুর জন্য নয় বরং সম্পন্ন এবং অনুধাবন করতে সক্ষম এমন জাতির বেলাতেই প্রয়োগ করা যাবে এই শব্দগুলো তবে যখন এগুলোর মাঝে শেখার ক্ষমতা কিংবা বোধশক্তির লক্ষণ প্রকাশিত হয় তখন সেটা প্রাণ কিংবা জড় যাই হোক না কেন তাদেরকে শিক্ষা দান করা যেতে পারে এবং তাদের ক্ষেত্রে এলাম শব্দেরও প্রয়োগ করা যেতে পারে কাজেই এটাই ছিল আমাদের আলোচ্য বিষয় যে মানুষ ব্যতীত অন্যান্যদের বেলাতেও এআলাম কিংবা জ্ঞান এ ধরনের পরিভাষা প্রয়োগ করা যাবে কি না এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কি আমাদের চাইতে অধিক সম্পন্ন কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে এলাম শব্দটি বলতে পারি কিনা আপনি কি কোনো আলিমকে এ ঐলাম বলতে পারবেন অবশ্যই পারবেন মনে করুন একজন আলিম আসরের ওয়াক্ত সম্পর্কে জানেন কিন্তু তিনি হয়তো খেয়াল করেন নিজে আসরের সময় হয়ে গেছে আপনি তাকে জানিয়ে দিতে পারেন যে আসরের সময় হয়েছে সুতরাং এটা হতেই পারে যে অপেক্ষাকৃত অল্প আইম সম্পন্ন কোনো ব্যক্তি তার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিকে কিছু শেখালেন কিংবা তার উদ্দেশ্যে এলাম বললেন তেমনি ভাবে প্রায়ই দেখা যায় যে কোনো জ্ঞানী ব্যক্তি একটি সহজ বিষয় নির্ণয়ে ব্যর্থ হয়েছেন অথচ তার চেয়ে কম জ্ঞান সম্পন্ন এক ব্যক্তি তা ঠিকই শনাক্ত করেছে তাই আমরা বুঝতে পারলাম যে স্তর ছয়টি আর এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের সোপান জ্ঞান অর্জনের সিঁড়ি তিনি বলেছেন আইল্ম অর্জনের প্রথম ধাপ হচ্ছে উপযুক্ত প্রশ্ন করা এবং সঠিক উপায়ে জ্ঞান অন্বেষণ করা কিছু লোক জ্ঞান থেকে বঞ্চিত হয় কারণ তারা সঠিক প্রশ্ন করা এবং আইল্মের অনুসন্ধানের বিষয়টি আয়ত্ত করে না তারা কোনো প্রশ্নই করে না আবার কিছু লোকের মনে প্রশ্ন আসলেও তারা প্রশ্ন করেন না অথবা এমন বিষয়ে প্রশ্ন করেন যেগুলোর চেয়ে প্রশ্ন করা কিংবা জানতে চাওয়ার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় আছে দিনের জন্য অত্যন্ত জরুরি বিষয়গুলো বাদ দিয়ে কিছু মানুষ কেবল অহেতুক বিষয়গুলোর পেছনেই পড়ে থাকেন যাদের অল নেই যারা কিভাবে জ্ঞান অর্জন করতে হবে এই ন্যূনতম মৌলিক জ্ঞানটুকুও রাখেন না এবং নিজে নিজেই দিন শিখতে যান তাদের অনেকের মাঝেই এ ধরনের সমস্যাগুলো দেখা যায় তাই সালাফদের কেউ কেউ বলেন যে প্রশ্ন করার ধরন ও জ্ঞান অন্বেষণের পদ্ধতিই হচ্ছে তার জ্ঞানের অর্থেক তারা যথার্থই বলেছেন ধরুন কেউ সবেমাত্র দিন সম্পর্কে অলম অর্জন করা শুরু করেছে এখন প্রথমেই যদি সে উত্তরাধিকার আইন বা আলফারঈদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অথচ ফেক হুত্তহারা বা পবিত্র হওয়ার নিয়মটুকু পর্যন্ত না জানে তবে কি সেটা গ্রহণযোগ্য হবে এর আরও বাস্তব উদাহরণও আছে অনেকে শুরুতেই পড়া শুরু করেন এবং অর্জনের দ্বিতীয় ধাপ হল সোনা ও চুপ থাকা হসনুল ইনস্তিমা কথিত আছে যে আলীব রাজি বলেন ইজ আলিমা আহিন তোমরা যখন কোনো আলিমের সাথে বসবে তখন কথা বলা অপেক্ষা শোনার জন্য বেশি আগ্রহী হবে কথা না বলে মনোযোগ দিয়ে শুনবে জ্ঞান অর্জনের তৃতীয় ধাপ হলো অনুধাবন এটা একটি স্পষ্ট বিষয় চতুর্থ ধাপ হল আলহিফ অর্থাৎ মুখস্থ করা দিন অর্জনে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে পঞ্চম ধাপ হল আত্মা আলিম শিক্ষা দেয়া জ্ঞান অর্জনের জন্য আপনাকে শেখাতে হবে পরবর্তীতে এগুলো নিয়ে তবে আপনার উচিত আপাতত ফলাফল হল অর্জিত আমল করা সেই সাথে অর্জিত সীমারেখা মেনে চলা ও এর হক আদায় করা আলী ইবন আব্দু বলেন আলম হচ্ছে আমলের জন্য যদি আমল করা হয় তবে স্থায়ী হয় আর না হলে মুছে যায় আর শাহি বলেন আমল করার মাধ্যমে আমাদের জন্য করা সহজ হতো আলফুদাইল ইবনে আয়াদ মুহাম্মদ ইবনে নাদার সুফিয়ান ইবনু আইনা অমর ইবনু আলা এবং অন্যান্য সালাবদেরও একই ধরনের উক্তি আছে আল হল্লাল রহম যখন ব্যাকরণ শিখবেন মনস্থ করলেন তিনি বলেছেন আমি যখন ব্যাকরণ শিখতে গেলাম প্রথম বছর আমি চুপ ছিলাম পরের বছর আমি মনোযোগ দিয়ে তা নিরীক্ষণ করলাম নজার তার পরবর্তী বছরে আমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করলাম তা এবং চতুর্থ বছরে গিয়ে আমি আমার সাইককে প্রশ্ন করতে শুরু করলাম অর্থাৎ তার প্রশ্ন করতেই চার বছর লেগে গিয়েছিল তাই বলে আমি আপনাদের এমন করতে বলছি না এটা বলার উদ্দেশ্য হলো সালাফদের এই ঘটনাগুলো থেকে আমরা যেন বুঝতে পারি যে জ্ঞান অর্জনের ব্যাপারে তারা কতটা ধৈর্যশীল ছিলেন কারণ জ্ঞান অর্জন মূলত একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এটি কোনো বিক্ষিপ্ত বা এলোমেলো প্রক্রিয়া না এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশি মিডিয়ার ফেসবুক পেজ ডবু ডেসবুক